আবু হুরাই সদি আল্লাহন হতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া বলেন কোনো বান্দার জন্যই একথা বলার সমীচীন নয় যে আমি অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ইউনুস ইবনু মাত্তার চেয়ে উত্তম